কদলি কং জল ইল কলকিত পল্লবীন আতন হুম মুকিত মিবিহ উল ইমী মিবি ওয় জহাদু আয় ইল एभवे कवतीर्ण करतपर जर के कता दिएा मेने चले मक्काशी क्यों के, क्यों ये विश्वास रखे केवल काफिर आयत समूह अस्वीकार আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং সীয় দক্ষিণ হস্ত দ্বারা কোনো কিতাব লিখেননি এর ফলে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করত বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে এই কোরআন তো স্পষ্ট আয়াত কেবল বে ইনসাফ রাই আমার আয়াত অস্বীকার করে তারা বলে তার পালন কর্তার পক্ষ থেকে তার প্রতি কিছু নিদর্শন অবতীর্ণ হলো না কেন बोल निदर्शन तो अल्लाहर इच्छाधीन तो एक सुस्पष्ट सतर्ककारी मात्र अवलम अल कल अलिकल रिकमी उ इट जी अपन नाजिल कर पाठ अवश्य विश्वास लोकर जहमत और उपदेश आ বলুন আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহই সাক্ষী রূপে যথেষ্ট তিনি জানেন যা কিছু নবমণ্ডলে ও ভূমণ্ডলে আছে আর যারা মিথ্যায় বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত তারা আপনাকে আজাব ত্বরান্বিত করতে বলে যদি আজাবের সময় নির্ধারিত না থাকতো তবে আজাব তাদের উপর এসে যেত নিশ্চয় আকস্মিক ভাবে তাদের কাছে আজাব এসে যাবে তাদের খবরও থাকবে না তারা আপনাকে আজাব ত্বরান্বিত করতে বলে অথচ জাহান্নাম কাফিরদেরকে ঘেরাও করছে যেদিন আজাব তাদেরকে ঘেরাও করবে মাথার উপর থেকে এবং পায়ের নিচ থেকে আল্লাহ বলবেন তোমরা যা করতে তার স্বাদ গ্রহণ করবে হে আমার ইমানদার বান্দাগণ আমার পৃথিবী প্রশস্ত অতএব তোমরা আমারই ইবাদত করো কুল্লু নাফসিন যাইকাতুল মাউতু থুম্মা ইলাইনা তুরজাউন জীব মাতরই মৃত্যু সাদ গ্রহণ করবে অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তন করবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সু উচ্চ প্রাসাদের স্থান দেব जारलदेशी नदी प्रवाहित से चिरकाल कत उत्तम पुरस्कार कर्मी जारा सबर एवं तर पालनकर् भरसा कर এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না আল্লাহ রিজিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে চন্দ্র ও সূর্যকে কর্মে নিয়োজিত করেছে তবে তারা অবশ্যই বলবে घुरे बल्ला बंद मध्य जार्छा ऋजिक प्रशस्त कर दिन जार इच्छा ह्रास करें নিশ্চয়ই আল্লাহ সর্বিশতি হ যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আকাশ থেকে বাড়ি বর্ষণ করে অতপর তা দ্বারা মৃত্তিকাকে তার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে তবে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন সমস্ত প্রশংসা আল্লাহরই কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না এই পার্থিব জীবন ক্রীড়া কৌতুক বই তো কিছুই নয় পরকালের গৃহই প্রকৃত জীবন যদি তারা জানতো তারা যখন জলজানে আরোহণ করে তখন একনিষ্ঠ আল্লাহকে ডাকে অতপর তিনি যখন স্থলে এনে তাদেরকে উদ্ধার করেন তখনই তারা শরিক করতে থাকে যাতে তারা তাদের প্রতি আমার দান অস্বীকার করে এবং ভোগ বিলাসে ডুবে থাকে সত্তরই তারা জানতে পারবে তারা কি দেখে না যে আমি একটি নিরাপদ আশ্রয়স্থল করেছি অথচ এর চতুর্শে যারা আছে তাদের উপর আক্রমণ করা হয় তবে তারা মিথ্যাই বিশ্বাস করবে এবং আল্লাহ নিয়ামত অস্বীকার করবে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা গড়ে অথবা তার কাছে সত্য আসার পর তাকে অস্বীকার করে তার চাইতে অধিক বে ইনসাফ আর কেমন যারা আমার জন্য অধ্য বসায় করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব নিশ্চয়ই আল্লাহ सत्कर्मपराण्वर आ